بسم الله الرحمن الرحيم وإلى تمود أخاهم صالحا قال يا قوم اعبد الله ما لكم من إله غيره قد جاءتكم بينتم من ربكم هذه ناقت الله لكم آية شربيو سرطة উপস্থাপিত হচ্ছে ব্যক্তির নাম এটা এখানে কবিলার নাম সে হিসাবে আরো নিয়ে তানিস تايシャ বেটা গিরাই নুসরাহ পড়া যাবে ওয়া আসালনা ইলা থামুদ আফাহ মুসলিহা ক্বালা ইয়া কওমি ই'বু আল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রহু ক্বাদ জা'আতকুম বাইয়িনাতুল মু'জিজাতু মির রাব্বিকুম আলা সিলফি হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান হালু আমিলুহা মা'না আল ইশারা হাদিহি ইল তারা হজরত সাহালে আলী ইসলামের কাছে আবেদন করেছিল তারা যেন হজরত সাহেহ আলী ইসলাম যেন তাদের জন্য একটি উল্টা নির্ধারিত সেই জামানার মাহফেকেন হজরত সাহালে আলী ইসলামের জামানায় ওই জমানার লোকেরা তারা পাথর কেটে সুন্দর বাড়ি বানাতে পারত এই ব্যাপারে তারা খুব মাহের ছিল তো হজরত সালে আলহ ইসলামকে এই ধরনের একটা মর্যাদা দিলেন তারা নিজেরা পাথর কেটে বাড়ি বানাতো আর মর্যাদা তারা দেখলো ইমান তো তখন হজরত সালে আলহ তাদেরকে বললো যে দারুহাত তাকে তোুমরা কষ্ট দিও না। তামা সুহা বিছুগেন কষ্ট দেয়া ইচ্ছাই তোমলা থাককে স্কর্শ কনা দ আফন আও দবি আকরত মানে হেলো পাকেটে দে আত এমনি প্রহা করা। এগুলো মাধ্যমে থাকে কষ্ট দিও না। পাই আসু আকম আদাবন আলিমদক ভাল কু কি জালাকম ফলাফা আফিল আদ ম্দ আত বা আকুম আস্কানা কম ফিদ ্তা দনা মি সুদহা ক সুতা তনা টিবাদ এবং তোমরা পাহাড় খনন করে ঘর বানাও পাহাড় খনন করে ঘর বানাও নামিনিহা সমতল ভূমিতে বা নরম মাটিতে তোমরা অট্টালিকা নির্মাণ করো কোনো না সেটাতে থাকো না জীবা না শীতকালে থাকুক দেখ আমাদের সাধারণত অতিবাহিত হয়েছে তারা হয়তো না আমাদের এই জমানায় যতটা আধুনিকতা দেখা যাচ্ছে এই ধরনের কোনো কিছুই ছিল না একবারে মনোরমের মধ্যে কোন রকম থাকতো সবাই পর্দার এই তাপুটাঙিয়ে আসলে ব্যাপার এমন। এবং তারা যারা বিশেষ করে কাফের তারা ওই জমানা হিসেবে খুব বিলাসী ভাবে জীবন যাপন করত খুব বিলাসী ভাবে জীবনযাপন করতো এই যে এখানে যে বলা হলো কষুরা তোমার কাছে কি মনে হয় এক তারা বানাইলে এটাকে কষুর এটাকে এইভাবে কল্পনা করা চাই যে তারা খুব সুন্দর জীবন জীবনযাপন করতেছে আরবের হালাত ছিল এমন যে মোটা কাপড় পরতো দেখতে সুন্দর না ওখানে এই তাদের ধন ভান্ডার গুলো দেখে সাহাব এখন হয়ে গেছিলেন এগুলো তো পাঁচ বছর আগেও তো ছিল কারিগুলো শুধু পাঁচ বছর আগে ফেরাউনের রাজা হিসেবে ওই জমানা সবচেয়ে উন্নত পোশাক আশাক গুলো তারা পড়তো না এই ঘটনাগুলো এইভাবেই নেওয়া চাই যে ওরা একেবারে মরুভূমির মধ্যে বাস করে মুসলমানরা এমন না বরং যারা কাফের তারা খুব বিলাসী জীবন যাপন করতেছে এখন যেমন উঁচু নিচু এই অবস্থাটা তখন এমনই ছিল ইমান <els> এনেছে <No pour freedom sus> <m -huh Webs native> তোমরা কি এটা বিশ্বাস করো যে সালেহ তার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন দেখো তাদের টাকা করে ধরনটা দেখো তোমরা যে বিষয়ের উপর যে শরীয় দিয়ে তাকে প্রেরণ করা হয়েছে আমরা তারপর এরপরে একদিন ওটের অনেক বেশি লাগত ছিল একটাই তারা নামে এক ব্যক্তি সে হত্যা করে দিচ্ছে তো তলোয়ার দিয়ে হত্যা করেছে এটা হতে পারে প্রথমে পা কাটছে তারপরে শরীর অন্য অন্য জায়গায় করছে পাকড়াও করলো ভূকম্পন আসমান থেকে তারা নিজ নিজ গৃহে ভোরবেলা উপর হয়ে পড়ে রইল ভোরবেলা তারা নিজ গৃহে রইল তারা তাদের হাটুর উপর উপর হয়ে পড়ে রইলি এখান থেকে এক করে নবীদের ঘটনা কি তোমাদের তোমরা কি পুরুষদের কাছে গমন করো তোমাদের শাহওয়াতির জন্য করার জন্য তোমরা রিজালের কাছে যাও রিজাল শব্দটা এটা বোঝাচ্ছে যে এরা শুধু রেলমানদের কাছে যেতো না রিজালদের কাছেও যেত আর এটাই বারবার আসছেছে। তোমরা তাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দাও লুত মিনকার তারা তো এমন লোক যারা খুব সাধু সে যে থাকতে চায় উনইয়ারুন খুব সে ওই কাজটাকে পছন্দ করত। এই হজরতুল ইসলামের এই স্ত্রী পছন্দ করতো এই জন্য তাদের ধরছে আমি বৃষ্টি বর্ষণ করলাম এক এক জায়গায় আসছে পাথর বর্ষণ করছে অন্য জায়গায় আসছে একবার উল্টাই তো দুটাই হয়েছে قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ فَلَجَاءَتْكُمْ بَيِّنَةٌ معجزة مِن رَّبِّكُمْ عَلَىٰ صِدْقِ فَأَوْفُوا أَتِمُّوا الْكَيْلَ وَالْمِيزَانَ تُمْرُوا الْقِيَاسَ وَالْمِيزَانَ كَمَالًا وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ مَنَاسِكِ تَادِرُ قُصُونَا أَشْيَاءَهُمْ مَنَاسِكِ تَادِرُ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بِالْكُفْرِ وَالْمَعَاصِي بَعْدَ إِصْلَاحِهَا بِبَعْثِ الرُّسُلِ ওই যে পিছনে বলছিলাম যে প্রত্যেক জমানার নবী তার ঈদের দাওয়াতের পাশাপাশি ওই জমানায় বিশেষ যে মুনকার এর সাইলাভ হয়ে গিয়েছিল সে বিশেষ মুনকারের নাকিরও করত অব দাওয়াতে নবী দাওয়াতে আম্বিয়া সেটা মোকাম্মল তখনই হবে যদি তার ঈদের দাওয়াত মোকাম্মল দেওয়া হয় এর পাশাপাশি আশ্রে হাজের মুনকার এর নাকির করা হয় যখন যেটা চলে আর এটা না হলে তার নবীর দাওয়াত কীভাবে হল তোমরা রাস্তায় বসে থেক না মানুষকে ভয় দেখাবার জন্য যে আমাদের কিছু দিয়ে যা আমরা তো তোরা না দিল আমরা খাবো কি এভাবে একটা কিছু নিতু এটা বলতেছে যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ রাস্তা থেকে ফেরাতো ইমানদারদেরকে আলাদা করে যারা ইমানদার তাদেরকে হতার হুমকি দিত হতার হুমকি দিত হাজা আরো সাহেব আলামের কথা আসতেছেন যদি তোমাদের একদল লোক আমি যে দিন নিয়ে এসেছি তার পরিমাণ আনে এবং অপর দল না وهو خير الحاكمين أعدالهم تشارس قال الماء للذين استكبروا من قومي عن الإيمان لنخرجنك يا شعيب والذين آمنوا معك من مخريتنا يا شعيب لنخرجنك يا شعيب والذين آمنوا معك আপনাকে বের করে দেবো আপনার সাথে যারা আছে সবাই বের করে মিন দেবো মিনফারিয়াউদি মিল্লাত যদি আপনারা সবাই আমাদের দিনে ফিরে না আসেন তো ফিরে আসা এটা তো বোঝা যায় যে আগের থেকে এই যে দিনে ছিল আসলে তো হজরত সাহেব আল ইসলাম তাদের দিনে ছিলেনই না তো এটা বলতেছে যে তার জিয়ি মিল্লাতিনা দিনা গুলিবু ফিল খেতাবি আল জাম গাল্লাবু ফিল খেতাবি আল জামা আল ওয়াহেদ তারা জমাকে ওয়াহে ছিলেন কথাটা বুঝছো জমাকে ওয়াহেদের উপরে তাকলিফ দেওয়া হয়েছে ওয়াহেদ হাজরত সোহাইব ওনার বেলায় তো বলা যায় না কিন্তু বাকিদের বেলায় তো বলা যায় এইসে যেন বলে দিচ্ছে আবার যদি পূর্বের দিনে ফিরে না আসো তাহলে একদম এলাকা থেকে বের করে দেবো আর এই তাদেরই কথার উপরে ভিত্তি করে হজর সোহেব জবাব দিতেছেন যে ওরা তো সোহেব ইসলামকে সহকারে বলতেছে যে পর্যন্ত আপনারা সবাই আমাদের দিনে ফিরে না আসবেন তো যদিও উনি নিজের ব্যাপারে এটা হয় না। কিন্তু ওরা তো ঠিকই তা বলছে তো তাদের এই কথার উপরেই তাদের এই কথার ধরেই উনি জবাব দিতেছেন আমরা কি পূর্বের দিনে ফিরে আসব যদিও আমরা পূর্বের দিন যে অপছন্দ করি এই যে দেখো এখানে আনাউদটা যদিও মোসান বাড়াইছেন কিন্তু এখানে তো হবে এটা আওয়ালাউ কুন আওয়ালাও এখানে তো নাউদুটা হবে হবে মানে আমরা মানে আমরা কখনোই ফিরে যাবো না ইলা আইয়া শা আল্লাহ রব্বুনা যালিক ফায়ুখযিলনা হ্যাঁ যদি আল্লাহ চান তাহলে এটা হতে পারে তাহলে তো আল্লাহ আমাদেরকে একদম langchain করে দেবেন ওয়াসিআ রব্বুনা কুল্লা শাইইন ইলমা আল্লাহ সব কিছু জানেন আই ওয়াসিআ ইলমুহু কুল্লা শাইইন উম মিনহু হালি ওয়া হালুকুম জি আলাল্লাহি তাওয়াক্কালনা রব্বানা ইফতা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল وَقَالَ الْمَلَأُ الَّذِينَ كفروا من قَوْمِهِ أي قال بعضهم لبعض لئن لا مقسم اتبعتم شعيباً إنكم إذن لخاسرون فأخذتهم الرجفة الزلزلة الشديدة فأصبحوا في دارهم جاثمين باركين على الركب ميتين الذين كذبوا شعيباً مبتدأ خبره كأن مخففة واسمها فاسمحا محذوف اليك انهم لم يهن يقيموا فيها في ديارهم جنى شعيب عليه السلام কে تکذیব করেছিল তারা জন্য তাদের গৃহে কখনো অবস্থানই করেনি لم يهن ولم يقيموا فيها في ديارهم الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين التاكید باعاده الموصول এই যে এখানে الذين كذبوا شعيبা এটা তো এখানে ভিন্ন করে না নচল তো আল্লাহ ফিহা। এটা একটা খবর গেল এরপরে এই কানু খা সিরিন বল্লি তো হয়ে যেত কিন্তু এখানে আবার এসে মৌসুরটা আনা হয়েছে এটা বলতেছে মৌসুলি ও গাইরিহি মৌসুলটাকেও এদা করা হয়েছে এবং মৌসুল ছাড়া আর একটা ও গাইরিহি গাইরিহী মানে হলো আহুয়া জমিরুল ফাসি গাইরিহি মানে হলো আহুয়া জমিরুল ফাস জমির ফসলটাকেও আনা হয়েছে করা তিনি মুখ ফিরিয়ে চলে গেলেন মুখ ফিরিয়ে তিনি চলে গেলেন তোমাদের জন্য আমি কল্যাণকামী হয়েছি কিন্তু তোমরা তো ইমানি এ ধরনের কাফের জাতির উপর আমি কিভাবে দুঃখ করব। এগুলো তো নিজেদের কৃতকর্মের কারণে ধ্বংস হয়েছে فَكَيفَ عَسى أَي أحسن على قوم كافرين استفهام بمعنى النفي 그러면은 এদের জন্য আমার কোনো দুঃখ নাই আমার जिम्मेदारी যেটা করা সেটা وما ارسلنا في قريه من نبي فكذبوه الا اخذنا عاقبنا اهلها بالباسه بشده الفقر وما ارسلنا في قريه এবার আল্লাহ তাআলা আম কথা বলতেছেন যে এই ঘটনাটা সব নবীদের বেলায় হয়েছে অমা আর ফিকার ইয় যে কোনো জনপদে আমি নবী প্রাপ পাঠিয়েছি এরপরে কি আয়তটা কি ইল্লা আয়তটা হল ইহা বি যে কোনো জনপদে আমি নবী পাঠিয়েছি আমি সেখানকার অধিবাসীকে পাকড়াও করেছি বিলবাৎসাহ অভাবনটন দিয়ে এবং রোগ বেধি দিয়ে না আল্লাহর সব নবীদের বেলায় ঘটনাটা ঘটছে না কেরা মিন নবীন এটাও না কেরা তার মানে নবী যে কোনো করিয়াতে গেছে সেখানে নবীর সবাই তো নবীকে মানে নাই এটা তো সব নবীদের বেলায় হয়েছে তত সব নবীদের বেলায় ঘটনাটা ঘটছে যে নবী কোনো একটা করিয়ায় গেছে হয় ওখানেই ছিল অথবা বাইরে থেকে ওই এলাকায় গেছে সেখানে নবীকে মানেন নাই মানে নাই তো আগ থেকে তারা সুখে শান্তিতে ছিল কিন্তু নবী যাওয়ার কারণে তাদের উপর মসিবুত এসে গেছে তো এটাকে কেউ যদি জাহিরিভাবে দেখে দেখলে তো এই নথিজাই ভালো ছিলাম বার্তা নিয়ে অস্বীকারের কারণে ইয়াটা লাগছে আগে যেমন ছিল এখনো চলতেছে চলো তো এটা তো সব নবীদের বেলায় হয়েছে إلا أخذنا عقبنا أهلها بالبس شد الفقر والدر المرض علهم يضرعون يتذللنا فؤمنون ثم بدنا ثم بدنا أعطيناهم كان السة العذاب الحسنة عن مي درثار জায়গায় আমি তাদেরকে আবার আমাদের উপর যেমন বিপদ ছিল আমাদের পূর্বপুরুষদের উপরে এমন বিপদ আসত তার মানে দেখো এই অবস্থাটা হচ্ছে না এখন কত কঠিন কঠিন ঝড় আসে এটা সেটা কত কি আসে কিন্তু আবার মানুষ স্বাভাবিক এটাকে স্বাভাবিক প্রাকৃতিক ধৈর্য দিচ্ছে كولا تعالى فأخذناهم بالعدام Builder فجأة وهم لا يشعرون بوقتي مجيئة قبل يستطيع أن الع 열심히 وأنا نتعلم و شفى 살아 ك szybieran علم ولو أعنا أهل القرى المكاذبين آمنوا بالله و رسلهم و التقو الفقر و آله أكرر ق empath simultانيا هذا في الاست lever يستطيع وهم لا يشعرون আমি তাদেরকে ধরলাম হঠাৎ করে এরপরে এরপরে সামনে আসতেছে এরা কি নিশ্চিত হয়ে গেছে এরা কি নিশ্চিন্ত হয়ে গেছে আফা আমিনা আহলুল কর এই জনপদবাসীরা তবে কি তারা নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদের উপর আসবে আমার আজাব রাতের বেলা বেলা যখন তারা থাকবে ঘুমন্ত আওয়া আমিনা আফা আমিনা আফা আমিনার উপর এক নাম্বার দাও এটা ভিন্ন একদ এটা শুরুতে দেখো আসছে হলো পরে হামজার পরে আসছে কি আর সেখানে আচ্ছা এরপরে আওয়া আমিনার উপরে দুই দাও এখানে হামজা হামজার পরে আসছে খেলতে থাকবে তখন এসে যাবে তিন দ তারা কি আল্লাহর কৌশল আল্লা যে তাদেরকে ঢিল দিচ্ছেন বি আমা আল্লাহ দের থেকেতে ঢিল দিচ্ছেন ও আখলেহিম বাগতা এবং এক এক সম হঠাৎ করে ধরবেন। এটা হলে মাকর কৌশল তারাকে আল্লাহর কৌশলের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গেছে। ফালাইহমানু মাকরা আল্লাহ ইল্লাল কউমুল খাসিরুন। আওয়ালাম ইহদি এখানে চারদক চাদ। আওয়ালাম ইহদি, ইটা বাইয়ান, ল্লাদি না ইয়ারি তুনাল আর দাবি সুপনা মিম্বাদি যারা জমিনের ওয়ারিস হয়েছে এই জমিনের অধিবাসী যারা আগে ছিল তাদের হালাকের পরে যারা পরবর্তীতে জমিনের ওয়ারিস হয়েছে তাদের সামনে কি এটা স্পষ্ট হয়নি অপরাধের কারণে দিতে পারি এটা এই কথাটাকে লাম তাদের সঙ্গে স্পষ্ট হয় নাই তো আন এটা হলো লাউ নাসা চারোটা জায়গায় আসছে ধমক দেওয়ার জন্য আর আলাইহা লিখে দেখো চারটা জায়গার মধ্যে যেই দুইটার উপরে আদেল আলফাহ এখন বলতেছে যে ফা এবং ওয়া এখন ফা এবং ওয়া কোন ফা ওয়া এই কোন ফা আর ওয়াও এটা পরিচয় ফা এবং ওয়াও হলো এবং ওয়া যে ফা এর ওয়া এর উপরে হামজা দাফেল হয়েছে ওই ফা ওয়া ওয়া এবং ফা এর উপরে হামজা দাফেল হয়েছে এইটা আসছে আদা খেলাতে আলে হিমা লীলা আলে হিমা এটা কথা এটা হলো ফা আর ওয়াবের পরিচয় দিল আর আদা খেলা তু আলে হিমা এই আদা খেলাত সিফতরে হামজা দেখেন হয়েছে এখন আতফরে ওই দেখো এবার ওই যে লীলা আতফের সঙ্গেই দেখা একটা হাসিয়া আছে ভাইছ এই লীল আতফের শব্দটার সাথেই একটা হাসিয়া আছে নাম্বার ছাড়া হাসিয়া এই কথাটা বললো তাহলে আর এখানে যে চারটা হামজা এলো দিয়ে না হুমা এসে মাঝখানাটা মনে যেটা তোমরাছো আরকি ওলা এই ব্যাপারটা বুঝছো না। দেখো এই তার চার নম্বর জায়গাতে আসছে এই দুইটা ওয়াও এর মধ্যে যে প্রথম ওয়াওটা দুই ওয়াও এর প্রথম ওয়াও এখানে আরেকটা কেরা চল ও হবে সাকিল দুই ওয়াও এর প্রথম ওয়াও এর মধ্যে সাকিন পরা হবে তাহলে হবে দেখাটা বলে দুই জায়গার প্রথম জায়গায় মধ্যে সাকিন দেবে প্রথম জায়গায় বলছে মানে ওয়াও তো আসছে দুই জায়গায় দুই জায়গার প্রথম জায়গাটা তাই বুঝছো ওয়াবেের দুই জায়গের প্রথম জাগাটার মধ্যে ওওয়াদের ধ্যে থাককিন দেবে আফান বি আও। তখন কিভা পড়াবে যা আও। আও আমি না আহলন করা। এটা শুধুই যে ও প্রথম এক জাগাাতি। নাখনো নাতোবার ও নাতিম আলা খুলু বিহমফহুমলা সমাুন আলমা আদাতা মাটাদা করিন যে কড়া যা। চিন করল নাতি। مر ذكرها مر ذكرها نقص عليك يا محمد من امبارها اخبار اهلها ولقد جاءتهم رسلهم بالبينات المعجزات الظاهرات فما كانوا ليؤمنوا عند مجيءهم بما كذبوا كفروا به من قبل قبل مجيئهم بل بلستموا على الكفر كذلك الطبع يضع الله على كله. كذلك الطبع اذا تو ذلك كذلك الطبعي يتبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم أي الناس من عهد, عهد معنى هو وما وجدنا أكثرهم من عهد أي من وفاهم بعهدهم يوم أخذ الميت أمي تتعلم أدي قنشوك أمي أدي قنشو منوشك كأ أنك ركحة كريفايني وما وجدنا لأكثرهم أي الناس من عهد অঙ্গিকার রক্ষাকারী পাইনি কিসের অঙ্গীকার সেই আহাতটা বুঝাইছে যে এই আহাদ অধিকাংশ মানুষ পুরা করেনি অধিকাংশই তো কাফের وَإِنْ وَجَدْنَا أَكْثَرَهُمْ لَفَاسِقِينَ تادر ادிகংশকে আমি ফাসিক পেয়েছি জি ثُمَّ بَعَثْنَا بَعْدَهُمْ أَرْسُلَ الْمَرْسُولِينَ مُوسَى بِآلِهِ إিবন موسی আঃ এর واقعہ শুরু হচ্ছে إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ قَوْمِهِ فَظَلَمُوا وَكَفَرُوا بِهَا فَنَظُرْ كَيْفَ كَانَتْ عَاقِبَةُ الْمُفْسِدِينَ بِالْكُفْرِ مِنْ إِقْلَاقِهِمْ وَقَالَ مُوسَى يَا فِرْعَوْنُ إِنِّي رَسُولٌ فكان لبه فقال انا حقيكم جدير على ان لا اقول على الله الا الحق فحضرت موسى عليه السلام যখন বললেন যে اني رسول من رب العالمين فكذب فرعون تكذيب كله তখন موسى عليه السلام উত্তরে বললেন انا حقيق على ان اي لا اقول على الله الا الحق আমি এর উপযুক্ত যে আমি আল্লাহর ব্যাপারে انا حقيق আমি এটারই উপযুক্ত যে আমি আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া কোনো কথা বলবো না কি আলহ আলার ইয়ার মধ্যে তসদিদ হবে তাহলে ওই সুরতে হাকি আলাইয়া আর তাহলে এটা হবে মুক্তা আর আল্লাহ হাক্ক এটা কি হবে বুঝতেছ হুম খবর জি قَدْ جِدْتُكُمْ لِبَيِّنَةٍ مِّنْ رَبِّكُمْ فَأَرْسِلْ مَعِيَ إِلَى الشَّامِ بَنِي إِسْرَائِيلَ وكان استعبده قال فرعون له إن كنت جدت بآية على دعواك فأتي بها إن كنت من الصادقين فيها فألقى وعصاه, فألقى وعصاه فإذا هي ثُعْبَانٌ مُبِيلٌ حيَّةٌ عظيمةٌ ونزع يده أخرجها من আমার জাইব না এটা হাতটা এইভাবে ঢুকে দুই জায়গায় কোন জায়গায় এটা আসছে আর কোন জায়গায় আসছিল চকচক করতেছে না অস্বাভাবিক উদুমা মানে হাত হাতের মধ্যে এমনি অনেকের হাত আছে না যে স্বাভাবিক রঙের সাদা হয়ে যায় এটা না এখানে তো এলো এই মালাউমিনের কৌল হলো এটা কিন্তু সুরাই সোহারাতে আসছে যে এই কথাটা হোদ ফেরাউনের কথা মিন কৌল ফের তো মুসানফি এবারিক দিচ্ছেন প্রথমে বলছে যে ইন্নাহ সাহের আলিম যেটা সোহারাতে আসছে আর এখানে যেটা আসছে ফেরাউনের কথার পরে ওরাও পরামর্শ হিসেবে বলছে যে হ্যাঁ স্যার আপনি যেটা বলতেছেন কথাটা আসলে এমনই ইনাহাদ আলিম ফের কথা আসছে তার মানে ফের যারা সভার মন্ত্রী ওরা সাধারণ পাবলিকদেরকে বলতেছে যে সে তো তোমাদেরকে তোমাদের এলাকা থেকে বের করে দেবে পরামর্শ তোমরা দাও এবার যারা পাবলিক ওরা বলতেছে আপনারা কিছু করেন না শহরে বন্দরে শহরে শহরে সংগ্রহকারী প্রেরণ করুন আই জামাই শহরে শহরে সংগ্রহকারী প্রেরণ করুন আলিম তারা সব ধরনের আপনার কাছে যারা মুসার চেও এই জাদুবিদ্যায় অগ্রগামী সবে একত্রিত হয়েছে বা সবাই একত্রিত করেছে এরা এলো ফেরাউনের কাছে এসে আসছে জাদু কররা। তো এখন যেমন ওই সৈন্যবাহিনী লালন পালন করে তখন একটা রেওয়াজ সাহারাদের ইয়া করা হতো কলু তো ওরা এসে ফেরাউনকে বলতেছে আমরা যদি জয়ী হই তাহলে কি আমাদের জন্য কোনো পুরস্কার নির্ধারিত আছে দেখো দুনিয়াদাররা দুনিয়ার লাভের জন্যই কাজ করে এই জন্য থেকেই তারা মাঠে নামার আগেই ইয়া করে নিতে যে আমরা পাবোটা কি কয় লাখ টাকা পাবো এইটা মাঠে নামার আগেই তারা নিজেদের জন্য ঠিক করে নিতেছে পুরস্কারটা কি হবে আনা কয়েকটা কেরাতি চার কেরাত ও না নআম ওয়া ইননাকুম লমিনাল মুকাররাবিন হ্যাঁ তোমাদের জন্য পুরস্কার তো হবে ওয়া ইননাকুম লমিনাল মুকাররাবিন তোমরা আমার এই অন্তর্ভুক্ত হয়ে মানে তোমাদেরকে আমি একদম ইয়ার কাছে আমার ভবনের কাছে বাসস্থানা দিয়ে দেব এটা এটা না হ্যাঁ না কালা না হ্যাঁ ওয়া ইন্নাহুম লমিনাল মুকাররাবিন ও হে মূসা তুমি ফেলবে তুমি তোমার লাঠি ফেলবে না আমরা ফেলবো তো তারিখের আসছে ওদের সংখ্যাটা মুখতালিফ রেওয়ায় হাদিসের রায়ত না তার হতেও পারে না হতে পারে সংখ্যাটা থেকে একদম তিন লাখ পর্যন্ত মানে সংখ্যাটা এত তফাৎ কোনো রয়েতে আসছে নয়শো থেকে একদম সর্বোচ্চ সংখ্যা কত ওদের অনেকগুলো ওঠ দিয়ে ওদের লাঠি আর মানে এটাই ছিল তাদের জাদুর দেখাবার জিনিস লাঠি আর রসিয়ান অনেকগুলো ওট দিয়ে বহন করে আর হাজর মুসাথে ছিল ওরা জিজ্ঞেস করলে যেম বলেন আলফো তোমরাই ফেলো এখন একটা প্রশ্ন হয় যে জাদু এটা তো কুফুরি তো কুফুরিটা নির্দেশ দিচ্ছেন নবী এটা কিভাবে হয় তো মুসা দিতেছেন যে আসলে এটা নির্দেশ দিচ্ছেন এই কারণে যে এর এজ হারে হক হবে এই জন্য উনি নির্দেশটা দিচ্ছেন অতএব এই নির্দেশটা এটা আসলে এজহারে কুকুরের জন্য না বরং এজহারে হকের জন্যই আমরুন লিল ইদ নি বি তাকিম এল কাহিম যে লীল ইজনি বি তাকদিম তারা যেন প্রথমে নিক্ষেপ করে এর অনুমতির নির্দেশ এটা অনুমতির নির্দেশ তাওয়াসুলান বিহি যেন এই তাকদিম এল কাহের মাধ্যমে ওসিলা হয় ইলা এজহার ইল হক এজ হারে হকের মানে তিনি তাদেরকে আগেই ফেলতে বলছেন মানে এখানে প্রশ্নটা হলো যে এটা তো করতে পারতেন যে তিনি প্রথমেই অজগরটা ফেলে প্রথমে দেখায় দিতেন আর তাদের এই কুফুরিটা প্রকাশ করার কোনো দরকারই পড়তো না তো এটার জবাব দিলেন যে আসলে তাদেরকে যে প্রথমে নিক্ষেপ করতে বলছে যেন তাদের এই তাকদিমে এলকা এর এটা ওসিলা হয় এজহারে হকের তাহলে সবাই এটা বুঝতে পারবে সবাই বুঝতে পারবে যে ওরা তো ওদের সর্বোচ্চ শক্তি ব্যয় করছে তারা মানুষের চোখ দেখতে মনে হইতেছে এবং তারা তাদেরকে ভীত সন্ত্রস্ত করে ফেলল মানুষের চোখে আমার মনে হচ্ছে ইউ ইলাই অন্য জায়গায় আসছে তার খেয়ালে মনে হচ্ছে যে আন্নাহা তা আসলে কিছুই না কিন্তু তারপরে যে বিশে হদিম বলছে এটা মানুষের নিজবাথে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলেন বিভিন্ন জায়গায় যেটা আসছে আল্লাহ বলতে। নির্দেশ দিচ্ছেন এই ক্যারেক্টার মুসান তার মানে কি ছিল আসলে আমরা যেটা করি সেটা মুসানে আনেনি নাই মানে দেখো হজর মুসা আল ইসলামের মানে বনী সেলের সংখ্যা ছিল পাঁচ লাখের উপরে তো পাঁচ লাখের উপরে সবাই সবাই তো নিশ্চিত আসে নাই বাকি তারপরে তো অনেক মানুষ আসছে না তো তারিফির আসছে ওই সাপটা ফেরাউনের দিকে আগে বাড়তেছে তারপরে ফেরাউন ভয়ে দৌড়ে মুসাইস আসতে এসে বলতেছে বাবা বাছাও আমাকে তারিখের আর ওই যে ভয়ে ওরা ওখানে যেসব যারা ছিল ফেরাউনের আশপাশে ওখানে নাকি প্রায় হাজারের মতো মারাই গেছে তারা এতটা মূত হয়েছে যে বাধ্য হয়ে গেছে শেষদায় আলামিন কেন কারণ তারা ওই ময়দানের খেলোয়াড় ওরা জানে যে আমার প্রতিপক্ষ সে স্বাভাবিকভাবে আমাদের মতো কেউ না ওদের জানা আছে যে আমরা যেহেতু জাদুঘর জাদু বিদ্যা দ্বারা কতটুকু বড় সাপ বানো যায় এটা ওদের ভালো করে জানা আছে সে জানে যেটা আসলে জাদুর কারণে ভিন্ন কিছু তো সাথে সাথে ইমান নিয়ে আসছে তো ইমান নিয়ে আসছে এটা দ্বারা বোঝাতে হয়তো আগ থেকেই মানে এই মূল এই যে মানে এই খেলাটা শুরু হওয়ার আগে হজর হজরত হজরত মোসা হয়তো তাদেরকে ইমানের দাওয়াত দিছে এটা বলছে ও যেন আবার না ভাবে যে সে তো নিজের রব্বুল আনা রব্বুল কেমন আলা ভাবতো না রব্বি মুসা ও মিনাল আসা লা আত্মা বিশেখারি তারা এটা বুঝতে পারছে যে বিয়ান্না মা শাহু হু মিনাল আসা লাঠির যে অবস্থা তারা দেখতে পাচ্ছে এটা লা আত্মা বিশেখারা এটা জাদুর দ্বারা সম্ভবই না তো এবার সবাই তো ইমান নিয়ে এসে পড়ছে ওখানে ওই যে তারিখের যেটা বললাম নয় থেকে শুরু নয়শো থেকে শুরু হয়েছে তো নয়শো যদিও হয় তারপরে কম মানুষ কম জাদুঘর নয়শো জন একসাথে মুসলমান হয়ে গেছে আর তারিখের আসছে এটা দেখে উপস্থিতদের মধ্যে অনেকে মুসলমান হয়ে গেছে অনেক অনেক মুসলমান বড় একটা সংখ্যা ফেরুমান নিয়ে সব জমানো এমন যে ইমান আনার মতো দরকার হল তো আমি তোমাদেরকে অনুমতি দিতাম আমার অনুমতি আগে তোমার ইমান নিয়ে আসছো এমন না যে মুসা আল যদি আসলে এমন হয় যে প্রতি ইমান আনতে হবে আমি তোমাদেরকে অনুমতি দিতাম আমার অনুমতি আগে হামজা বললো তিনটা হামজা একত্রিত হয়ে গেছে না একটা হলো মাদ্দার ভিতরে একটা হামজা আছে আর আরেকটা হামজা হল বা ইফালের হামজা মানে উদ্দেশ্য হলো ওই যে এই হামজা এস্তেফাম এবং ফেরাইলের প্রথম হামজা বিতাহিক হামজাতের মানে কি হামজাতিলাম হামজাতিল প্রথম হামজা এবদালি এটা। এই কেরাতের এই বিবরণ এটা ভিন্ন কোনো কেরাত না মানে হলো আচ্ছা মধ্যে যে দ্বিতীয় হামজা সেই হামজাটাকে পরিবর্তন করা হয়েছে আলীপ দ্বারা এইটা হলো এখানে মূলত এই শুধু কেরাতের বিবরণটা ভিন্ন কোনো কেরাত না তেখানে তো তাই তিনটা হামজা না তিন হামজার মধ্যে দুইটা হামজা তাহি তিন নম্বর হামজাটাকে আলীকা পরিবর্তন করা হয়েছে এই এই তোমরা যা করলে একটা চক্রান্ত তোমরা যা শহরে করছো দেখো এটা শুধু জনগণের চোখটাকে ভিন্ন খাতে ব্যয় করার জন্য আচ্ছা বলো দেখি এই এইসেমের সাথে সাথে ছিল জানে না মুসাই আসে সাথে আগে কোন যোগাযোগ নাই তারপরে উপস্থিত লোকদেরকে যেন উপস্থিত লোকরা যেন মুসাই অতিরিক্ত একটা আকৃষ্ট করা হয়েছে এটা একটা চক্রান্ত এটার এটার কারণে আমাদের দেশে বিরাট বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আর আগের থেকে এটা বানায় রাখছে অন্য জায়গায় কি আসছে সে হলো আহলাহা তোমাদের এই এই শহরবাসীদেরকে এই শহর থেকে বের করে দেওয়ার জন্য এটা একটু একটু গলা শুকাই দিছে দরদ দেখাইছে দরদ দেখাইছে লিত রিজু মিনহা আহলাহা। আমার পক্ষ থেকে কি প্রত্যেকের ডান হাত এবং প্রত্যেকের ডান হাতটা কেটে দেবে আর অপর দিকে পাটা কেটে দেবে ইমান ইমানা আবাদা ওই হেরাক এই কথাটা বলছিল। ইমান সত্যিকারের ইমান যদি ইমান সত্যিকারের ইমান যখন কারো দিলে প্রবেশ করে এটা কখনোই দিল থেকে বের হয় না আর এটা ধরো নবীর সোহবতের ইমান ঢুকছে কিছুক্ষণের ভিতরে ইমানের অবস্থা কি হয়ে গেছে যেই মানুষগুলো কিছুক্ষণ আগে ফেরাউনের কাছে আদর চাইতেছে সেই মানুষগুলো কিছুক্ষণ পরেই ফেরাউনের মুখের উপরে বলতেছে লাগে অন্য জায়গায় আসছে না লাধা নাই তুমি আমাদেরকে হত্যা করবে ইন্নামিল হায়াতের দুনিয়া আমাদের এই দুনিয়ার জীবনটা নষ্ট করবে আর আমরা তো বাহার আল্লাহর কাছে ফিরেই যাবো তো এরপরে এদের উপরে এই ঘটনাটা ঘটাইছিল না যে একটা হুমকি যে দিল এটা আসলে হত্যাটা করলো কিনা এইভাবে রেওয়ায়তালিজ কোন রেওয়ায় আসছে যে না ভয় পেয়ে গেছে একটা হলো ভয় পেয়ে গেছে আরেকটা হলো যে ওই অনেক মানুষ এখানে আছে। অনেক মানুষ মুসলমান হয়ে গেছে এজন্য সবার সামনে সে এই হুকুমটা নাফেস করার হিম্মত তখন করে নি সে চিন্তা করলো যদি এখন নাফেসটা করি তাহলে হয়তো অবস্থা মানে আরো বিগড়ে যাবে তখন সেটা নাফেস করেন। এটা একটা রেওয়ায়ত আছে আর কোন রেওয়াজ আছে যে তাদেরকে হত্য করে দিছে তো শহীদ করে দিছে পরে যারা রেওয়াজটা করে ওনারা এরপরে বলে যে মানে এই কথাটা বিবরণটা দিয়ে সর্বশেষ এই জুমলাটা দিয়ে মুখাস দিনের প্রথম বেলা ছিল সাহারা দিনের শেষ বেলা সুহাদা ও বারারা তো ও তো এটা বলছে পরে দেখো ওনাদের অবস্থাটাকে ওনারা বলছে ইন্না ইলা আমরা তো আমাদের রবের কাছে একবার বলছিলাম আল্লাহ তালা যখন কোন একটা ব্যক্তির কোন একটা কথা কে প্রশংসা করেন তার মানে এটাকে আল্লাহ তারা সমর্থন করতেছেন এই যে এই মানুষগুলোর এইভাবে সবার সামনে ইমান জাহিদ করে দেওয়া এটা একটা প্রশংসনীয় কাজ আবার যখন ফেরা তাদেরকে হুমকি দিছে তো তারা কোনো তার মানে শহীদ করে দেবে এটার কোন কার করতেছেন এইটা হলো একটা প্রশংসনীয় একটা জিনিস অর্থাৎ এটার খেলাফটা এটা প্রশংসনীয় হবে আবার এটার খেলাফটাও প্রশংসনীয় হবে এস্তেমায় জিদ্দাইন কি হইতে পারে যে কোন রকম যানটা বাঁচাই পরে যেন অনেক দিনের কাজ করতে পারে তার নয় একটা কথা বলা এটা কারণ এখানে সমর্থন করলেন না দিনের যত খেদমত তারিখের মধ্যে বিভিন্ন জন করছে আকলের দাবি দিয়ে করেন দিয়ে করছে বেলাল রবি পিঠা খাইতেছে করে নাই মানে চুপ্ত করে ফেলতে পারতো আচ্ছা ঠিক আছে চুপ করে রইলাম না চুপ করে নাই আহাত হাত বলতেছে যে জসবার বুনিয়াদ সহি হয় এই জসবাটা এটা কাবেল মাদা কাবেল মাদা এটার উপরে নাকির হুজরে করে অমর রবিআ যে কত জায়গায় আসছে যে কোন একজন মুনাফে থেকে একটু ভেজাল দেন তার গলাটা ধর্বা দেখাও কেন আমি তাকে কিছুই বলতেছেন তুমি এত জজ্বা দেখাও না বরং উমর রবিআ হুজুরের মান সেটা ভালো করে বুঝেন এই হুজুর অমর রবিআ একটা হুমকি দিতেন আর হুজুর একটু থামাই দিতেন মানে এই ওই লোকটার জন্য এই হুমকিটার দরকার দেখো কি আগেও যারা ছিল বেঈমান ওদের ইমানের অবস্থার কি হয়ে গেছে মা তনমিরো মিন্না। তুমি তো আমাদের থেকে এটাকে অপসন্দ করছো যে আমরা আমাদের রবির নিদর্শনের উপর ইমান আনলাম যখন আমাদের কাছে সেই আয়াত এলো না একদম যেন নিজের থেকে কিনে নিল মুসিবতটা তাই না মুসিবত এটা থেকে মুক্তি ওনারা নিজেরা প্লান করতেছে না মুসিবত আসবে আল্লাহ সবর করা তো রিমান এটা সেটা তো আসবে এখন সবরের তো দেন এটা থেকে বাঁচতে না। আমরা যখন কাফের না হয়ে যাই যে ফেরাউনের যারা এই সভা ছিল ওরা বললো আতাদারু মৌসাফিল যে ও এই হুমকি তা দিচ্ছে না ফেস করে নাই বরং ওই ভীত সন্ত্রস্ত হয়ে গেছে আবার এত মানুষ মুসলমান হয়ে গেছে কাকে হত্যা করবে এই ওই মুহূর্তে মসজিদটাকে ভেঙে দিছে যখন মসজিদ ভেঙে দিচ্ছে কৃপ্তিরা তো চলে গেছে মুসলমানরা মুসলমানের এলাকায় চলে গেছে ওরা খুশি আজকে আমরা এই তখন ফেরাউন যখন সবাই এদিকে এসে গেছে তখন ফেরাউনের আশপাশে যারা আছে আপনি এবং তার সম্প্রদায়কে ছেড়ে দেবেন পরিণামে সে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ওদের মতো আরো লোক বাড়াবে এবং আপনাকে ছেড়ে দেবে এবং আপনার মাহ বুধ ছে তারও সেটা করতো দেখো ফেরাউন নিজের জন্য ওয়ান মানে ও যে নিজের জন্য এবং তার যে সবার জন্য কিছু আসনাম বানিয়েছিল শিগারান ওরা পূজাটা করতো কিন্তু আমি তোমাদের আয়ত্তের অধীনেই আছে এই কথাটা বলে দেখুন ওদেরকে পারলাম না বংশ শেষ করবো সামনে যদি এই ধরনের কোনো পয়দাই না হতে পারে আমরা প্রবল বিজয়ী তার মানে এরা আমাদের এখনো আওতার অধীনে আছে এটা যেন বলতেছে আবনাอাহুম আল মওলুদিন এই আবার শুরু হইছে তাদের উপর আরেক নির্যাতন ওয়ানস্তাহি নাসতাক্বি নিসাআহুম কাফিয়লিনা বিহিম মিন ক্বাবলা পূর্বে যেমন করছি এখন আবার আবার করব ওয়া ইন্না ফাওকাহুম ক্বাহিরুন আমরা তাদের উপর প্রবল قادرুনা ফাফআলু বিহিম যালিক এটা আবার তাদের উপর চিন্তা করে দেখো এই এই ঘটনাগুলো মানে শুধু পরে গেলে কখনই তোমার ভিতরে আসবটা আসবে না তুমি চিন্তা করো যে একদিন জালেন সে তার সামনে নবী এই ভাবে একটা মজা দিয়ে প্রকাশ করে দিল যে ন বড়দেরকে মারতেছে এমন না বরং বাবার সামনে সন্তানকে মারতেছে বাবার নিজে মরে যাওয়া সহজ মা নিজে মরে যাওয়া সহজ কিন্তু মায়ের সামনে নিজের সন্তানটাকে হত্যা করবে এটা আরো অনেক বেশি কষ্টদায়ক এই জুলুমটা আসতেছে উপস্থিত হলো নবী আর একটু শুরু হয়ে গেছে এবং না পরে সেটা নাকি করে নাই তো এই যে বাচ্চাদের এক সময় দেবেন কিন্তু আপনি আসার পূর্বেও আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে আপনি আসার পরেও আমাদেরকে কষ্ট দেয়া হয়েছে জাহিরি ভাবে যেন সবগুলোর তারা বলতেছেন কিন্তু আশা করি যে তোমাদের রাজমনকে ধ্বংস করবেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন তিনি দেখবেন যে তোমরা কেমন আমল করো দেখো হাজুর মুসাহ ইসলাম কে ওনারা বলতেছে যে আপনি আসার আগেও আমাদের কষ্ট হয়েছে কষ্ট দেওয়া হয়েছে আপনি আসার পরেও কষ্ট দেওয়া হয়েছে এই কথাটা যখন মুসা বললো লাগছিল মনে। এটা তুমি তুমি কল্পনা যে কোন এলাকায় যাওয়ার আগে শুধু তোমার কারণে ওই এলাকার মানুষের উপরে কর করছে কিছু মানুষ এরপরে তুমি দৌড়ে গিয়ে হয়তো ওই এলাকায় গেছো তুমি যাওয়ার পরে তোমার কারণে আরো কিছু ওই এলাকার মধ্যে একশো নিচ্ছে কিছু জানেন এরপরে সেই এলাকার লোকজন তোমাকে বলতেছে হুজুর রবাহ আলমের তো এমন যেটা হতে পারে একজন লোক উনি আল্লাহ কাছে তারপরেও জাহিরি ভাবে এই একটা লোককে কেন্দ্র করে ওই এলাকার লোকদের উপরে আগেও কিছু মুসিবত আসছে তখন যে এই শেখ আমাদের কাছে আসার আগে আমাদের উপরে এক মসিবত আসে উনি আসার পরে আবার আসছে কিন্তু এই সান্ত্বনাই হলো এটা আসা